গুরুত্বপূর্ণ বার পেশ করার জন্য এখন যারা জোগায় রাস্তা ঘোড়া করছে সব সকলে ভর্তি বিনয় সাথে বলছি আপনারা সকলে মাহফিলের প্যান্ডেলের মধ্যে এসে বসে আর ঘোরাফেরা করবেন না সেই সময়ে কুরআন এবং হাদিসে আলোকে দ্বীন এবং জীবনে আমল করার কথা শিক্ষা করো আসসালামু আলাইকুম الحمد لله وحده وكفاه وسلام على عباده الذين اصطفاه أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ والغوم, وَالْغَوْمُ فِيهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ فَلَنُذِيقَنَّ الَّذِينَ كَفَرُوا عَذَابًا شَدِيدًا হুম আসু মরু লালিক যজা ও আদিন ফিহা দুদ য মিন জিন ইং ন হুম তহ তো মিনালি কুড় মিনল ই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 অসংখ্য শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে দিনই কিছু কথা বলার এবং শোনার দিনই একটা মজলিসে বসে আমাদের নিষ্প্রাণ ইমানকে আরেকটু তাজা করে নেওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ ইসলাম মানুষের প্রথমে সর্বপ্রথম তার মাথায় তার আকলে প্রবেশ করে মানুষের বিবেককে আকর্ষণ করে তারপর বিবেকের তারায় মানুষ ইসলাম পালন করে যার ইসলাম তার বিবেকের মধ্যে প্রবেশ করেনি তার আবেগের মধ্যে প্রবেশ করেছে আমি কিছু কথা বললাম আবেগ ধর্মী কথা সবার চোখে পানি আসলো ভিতরে খুব আবেগ জেগে উঠলো আবেগের তারায় আমি দুদিন খুব ধর্মপ্রাণ হয়ে গেলাম ইসলামকে খুব বেশি মান্য করার চেষ্টা করলাম যখনই আমার আবেগ ধীরে ধীরে কমতে থাকলো আমিও ইসলাম থেকে দূরে সরে গেলাম এক মাস পর দেখা যাবে আমার সঙ্গে ইসলামের কোনো সংযোগ নেই তো ইসলাম মানুষের আবেগকে অ্যাটাক করে না ইসলাম মানুষের বিবেককে আকর্ষণ করে অসল্লাহামের কথাগুলোও ছিল মানুষের বিবেককে আকর্ষণ করত কথা কম বলতেন কিন্তু যেগুলো বলতেন সবগুলো মানুষের বিবেককে আকর্ষণ করত। মানুষের বিবেককে তিনি জাগানোর চেষ্টা করতেন যে হ্যাঁ পার্থক্য করতে পারে না উৎকৃষ্ট এবং নিকৃষ্টের মধ্যে পার্থক্য করতে পারে না কিন্তু আল্লাহ তালা তোমাকে একটা বিবেক দিয়েছেন সেই বিবেককে আল্লাহ তালা এই দিয়েছেন তুমি আলো এবং আধারকে চিনবে নিকৃষ্ট এবং উৎকৃষ্টকে চিনবে তুমি ধর্ম এবং অধর্মকে পার্থক্য করবে তুমি তোমার বিবেককে কাজে লাগিয়ে যেই জিনিসের মাধ্যমে আল্লাহ এবং রাত তো অনেক হয়ে গিয়েছে যতক্ষণে আলোচনা হয় ইনশা আল্লাহ আমরা কথাগুলোকে আমাদের বিবেকের মধ্যে ধারণ করার চেষ্টা করুন আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা এখানে যারা রয়েছে আমরা জানি গত একদিন আগে ঢাকার চক বাজারে একটা অগ্নিধগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে যে মানুষগুলো অগ্নিধগ্ধ হওয়ার হয়তো দু মিনিট পূর্বেও তারা ভাবতে পারেনি যে এভাবে হঠাৎ করে তাদের জীবন নাটিকা শেষ হয়ে যাবে হঠাৎ করে মৃত্যুর ডাক চলে আসবে তাদের মধ্যেও হয়তো অনেকে আমাদের মতো ভেবে রেখেছিল আর কয়েকটা দিন জীবনটাকে উপভোগ করে নেই আর কয়েকটা দিন দুনিয়ার পেছনে ছুটে নেই আর কয়েকটা দিন নর্স এবং শৈতানের ধোকায় আমি প্রতারিত হই আর মাত্র কয়েকটা দিন পরে ইনশাল্লাহ আমি আবার ভালো হয়ে যাব। আমার দেহের মধ্যে রসুলের সুন্নতকে বাস্তবায়ন করবো নামাজি হয়ে যাব রোজাদার হয়ে যাব আল্লাহ তালের কাছ থেকে জান্নাত কামিয়ে নিব কিন্তু সেই প্রত্যাশিত বা প্রতীক্ষিত সময় হয়তো তাদের জটেনে। কোন ফার্মেসির মধ্যে ফার্মেসি খুলে দেখা যাচ্ছে পাকড়াও করে ফেলেছে তো আমার কাছেও তো একটা সময় মৃত্যু আসবে কখন আসবে সেটা আল্লাহ তালাই ভালো জানেন পৃথিবীর কেউ জানে না যার কারণে যেই মানুষগুলো মৃত্যুর সামনে সর্বদা ছোটে বেরিয়েছে जीवन इसलम पक्ष मृत्यु स्वाभाविक मानुषर मत मृत्युबरण करते मृत्यु तरह नसीब है সালাহ উদ্দিন আই সারাটা জীবন যুদ্ধের ময়দানে কত দেশ বিজয় হয়েছে কিন্তু মৃত্যুর সময় একজন সাধারণ মানুষের মতো মৃত্যুবরণ করেছেন তো মৃত্যুর সঙ্গে খেলা করার পরও মৃত্যুর সময় দেখা যাচ্ছে যে তাকে নিহত হতে হচ্ছে না স্বাভাবিক মানুষের মতো মারা যাচ্ছেন অন্যদিকে কত মানুষ যারা মৃত্যু থেকে পালাতে চায় যারা মৃত্যুকে জয় করতে চায় যারা মৃত্যু থেকে দূরে দূরে থাকতে চায় মৃত্যু তাদের অজান্তে এসেই তাদেরকে শিকার করে বসে তো আমার মৃত্যু কখন আসবে আমার বাবার আগে আমার মায়ের আগে আমার ফ্যামিলির অন্যান্য মেম্বারের আগে নাকি সবার আগে বয়স কম হলেও আমি আল্লাহ তালার ডাকে সারা দিয়ে পরে পারি জমাবো সেটা আমরা কেউ জানি না তো আল্লাহ তালা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়ার জন্য না আখেরাতের জন্য তো দুনিয়াতে আমরা এসেছি সামান্য সময় নিয়ে এসেছি কিন্তু জান্নাত আমরা কামাই করে যাব সামান্য সময়ের জন্য না দুনিয়াতে যদি ষাটটা বছর আল্লাহ তালা আমাকে ষাট বছরের জন্য জান্নাত দেবেন না আশি বছরের জন্য জান্নাত দেবেন না একশো বছরের জন্য জান্নাত দেবেন না এক হাজার বছরের জন্য জান্নাত দেবেন না বরম যেদিন আল্লাহ তালা আমাকে জাননাতে প্রবেশ করাবেন সেদিন বলে দেওয়া হবে আজ তুমি এখানে প্রবেশ করলে কোনো দিনও আর এখান থেকে বের হবেন না দুনিয়ার কষ্টও সাময়িক দুনিয়ার সুখ সাময়িক দুনিয়ার হাসিও সাময়িক দুনিয়ার কান্না সাময়িক এখানে প্রবাহিত থাকে দুনিয়ার কোনো কিছুরই স্থায়িত্ব নেই কয়েকটা দিন পর কিছু হারিয়ে যায় আজকে আমি দুনিয়ার বুকে গর্ব করে আমি দুনিয়ার জমিনকে মারাচ্ছি দুনিয়ার মধ্যে আমার বিভিন্ন নাম প্রসিদ্ধি হতে পারে এখন থেকে একশো বছর পর এই পৃথিবীর কোনো একজন ছোট বাচ্চাও আমাকে চিনবে না আমার নাম বললেও চার ভেতরে এতটুকু কল্পনাও আসবে না যে এই নামে আদৌ কোনো একজন মানুষ এই এলাকায় ছিল আমার কবর কোথায় আছে সেটাও হয়তো সংরক্ষিত থাকবে না এজন্য জীবনটা তো এখানে কথা বলছি কথা বলে বাড়িতে ফেরত যেতে পারবো কি না সেটাও আল্লাহ তালে ভালো জানে এই স্মরণটা আমাদের ভেতরে জাগ্রত করার জন্যই তো এই সমস্ত আজ মাহফিল এই সমস্ত আজ মাহফিলের পেছনে অন্য কোন উদ্দেশ্যই তো নেই একটা মাত্র উদ্দেশ্য হলো আল্লাহ ভোলা মানুষগুলো যেন আবার আল্লাহর পথে ফিরে আসে যারা শৈতানের ধোকায় পরে নস্তের ধোকায় পরে তাদের আসল জীবনকে ভুলে গিয়েছিল নকল জীবনের ধোকায় পরে প্রতারিত হচ্ছিল সেই মানুষগুলোর জন্য তাদের জীবনের মোড়কে জান্নাতের দিকে ঘুরিয়ে নেয় এজন্যই তো আমাদের এই সমস্ত আলোচনা আজকের এই আলোচনায় এসে এখানে দীর্ঘ সময় দিয়ে যদি আমাদের ভেতরে এতটুকু চেতনা জাগ্রত হয় যে আমার আসল জীবন হল মৃত্যু পরবর্তী জীবন এই জীবনে যদি কষ্ট করেও যাই আল্লাহ তালা তো আমাকে মহান প্রতিদান দিয়ে রাখবেন দুনিয়ার মধ্যে হয়তো আমার টাকা পয়সা নেই আমি গরিব মানুষ কিন্তু হাদিস তো আমাকে সুসংবাদ শোনাচ্ছে যে বান্দা তুমি গরিব দুনিয়ার মধ্যে কষ্ট করছো একজন ধনী ব্যক্তির পাঁচশো বছর আগে আল্লাহ তালা তোমাকে জান্ন দিয়ে দেবেন তা আল্লাহ তারা দুনিয়াতে সত্য গ্রহণের জন্য বিভিন্ন মাধ্যম আমাদেরকে দিয়ে রেখেছেন যেই ব্যক্তি সত্যের খোঁজে থাকে আল্লাহ তালা তাকে সত্যের পথ পাইয়ে দেন কোরআন বলছে যে ব্যক্তি আমার পথে চেষ্টা সাধনা করবে আমাকে পাওয়ার জন্য নিজের মেহনত কে ব্যয় করবে লেন দিয়ান্না হুম সুবুলানা আমি অবশ্যই তাকে আমার পথ দেখিয়ে দেব एक है जो मानूष से जो विवेक के कजे लगाए चाँद पहाड़ परलाटेम मेरे तो सबको कारो, कारो हाथ आसमान जमीन पे कार हाथ आज मानस जदि विवेक खाटाय सत्यर पथ पे जाए कुरान बुदेल्लिन नास कुरानवत সুদে একজন মুসলমান না একজন অর্থায় এই কোরআন থেকে সাহাবি আপনারা অনেকেই হয়তো নাম শুনেছেন সলমান ফারুসিরদি আল্লাহ আনহু সালমান ফারসুর আদি আল্লাহন নিজেই বলেন আমি একসময় অগ্নি পুজো ছিলাম আগুনের পূজা করতাম আমি ভাবতাম এই আগুনই আমাকে সৃষ্টি করেছে এই আগুন থেকেই আমার জীবন এবং জীবিকা পরিচালিত হচ্ছে আমি আগুনের পূজারী ছিলাম আমার বাবা ছিলেন সম্প্রদায়ের নেতা সমাজের মধ্যে আমার বাবার একটা প্রভাব প্রতিপত্তি ছিল আমার বাবাও অগ্নিপুজব ছিলেন তো ছোটকাল থেকে আমরা এই পরিবেশে বড় হয়েছি তো ছোটকাল থেকে মানুষ যেই জিনিসের মধ্যে বড় হয় স্বাভাবিকভাবে সে সেটাকেই সত্য মনে করি আজকের সমাজের মধ্যেও যারা শিল্পের মধ্যে বড় হয় বেদান্তের মধ্যে বড় হয় সেকুলারিজমের মধ্যে বড় হয় ডেমোক্রেসি আর সোশ্যালিজমের মধ্যে বড় হয় সে সেটাকেই সত্য মনে করে সলমান ফারসেরুদ্দিয়া আল্লাহন বলেন যে আমি আগুনের পূজা করাকে কে এটাকে আমি মনে করতাম সত্য এর মাধ্যমেই আমার ইহকাল এবং পরকালে মুক্তি মিলবে তো সলমান ফারসের বলেন না একদিন আমার বাবা বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন তার বাগান দেখাশোনা করার জন্য তিনি যেতে পারছিলেন না তো আমাকে বললেন যে সালমান আজকে তো আমি ব্যস্ত আছি বাইরে যেতে পারছি না তো আজকে তুমি কষ্ট করে সেই বাগানটা একটু দেখে আসো সেখানে কর্মচারীরা ঠিক মতো কাজ করছে কিনা বা সবকিছু ঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা তুমি একটু দেখে আসো সালমান বছরের পর বছর ঘরের মধ্যে থাকেন, বাইরে বাইরের পরিবেশ সম্পর্কে তিনি অবহিত না বাইরে বের হলেন তো বাগানে যাওয়ার পথে মধ্যে একটা গির্জা একটা চার্চ পড়ল খ্রিস্টানদের যেখানে এবাদত করে খ্রিস্টানদের উপাসনালয় গির্জা বলা হয় পথি মধ্যে একটা গির্জা পড়ল। गिरजारानुस नाम जो नाम से पद्धति देखे तरफ देखे आगुने पूजा आगुन केजदा दिए आस देखी तर सामने आगुन प्रज्जवलित नहीं तरह को अदृश्य सत्ता के जन सेजदा दी मुग्धता थे गिरजार भेतरे ढुकल ঢুকে অনেকক্ষণ দেখলেন এভাবে নামাজ পড়ছে প্রার্থনা করছে বিশেষ উপায়ে তারা আল্লাহ তাল কাছ থেকে তাদের চাহিদাগুলোকে তারা প্রার্থনা করে নিয়ে নিচ্ছে সালমান ফারসল অদী আল্লাহকে খুব আকর্ষণ করলো এই দৃশ্য তো সেদিন সন্ধ্যা পর্যন্ত বাগানে না গিয়ে সারাটা দিন তিনি সেই গির্জার মধ্যেই থেকে গেলেন তখন পর্যন্ত আবির্ভূত হননি তখন পর্যন্ত ঈসা আলি ইসাল্লামের যে দাওয়াত খ্রিস্ট ধর্ম সেটাই ছিল ছোট্ট ধর্ম তো সলমান ফরসল আল্লাহান হুক সন্ধ্যা পর্যন্ত থেকে থেকে তো তিনি খ্রিস্ট ধর্মের প্রতি পুরোপুরি আকর্ষণ তিনি অনুভব করলেন सत्य मिथ्या दूर होलो जो जले जाए अंधकार से पाली बेड़ा आज के बीच जल से बी जलार कारण मठ के आलोकित ना कि अंधकार मठटित ना कि अंधकार আলো দিয়ে রেখেছেন যেই ব্যক্তি অন্তরকে এবং বিবেককে সত্য গ্রহণের জন্য প্রস্তুত রাখবে আল্লাহ তারা তোর অন্তরের মধ্যে সত্যের বাতি জ্বালিয়ে দেবেন কিন্তু যেই ব্যক্তি বিভিন্ন কুসংস্কার विभिन्न पूर्वपुरुष रीतिनी जेगुल नहींगर पे प्रमाण नहींगल केत ग्रहण करते चाय से अनुसरण मध्य कानियाल्लाम्कर मुशीक दाव दी लाइला तुम्हारा मुख्य शुद्ध बोलो लाईला छाड़ा को इलाह नहीं आल्ला सृष्टि करपाल जदि कारो सामने रत है एकम्रल्ला सामने ही नो हम सम्प्रदायर मानसिलाा तो आल्लापददे श्रेष्ठा विधान के मेर आचार रीति के कमियाबी पद्धति मन करा जाब ताते चेस्ट करो भलो कथा नामा चाचारे चाचा गति से पालन करुक से क्या उपास्य खराब बोले बाप दादार ए रेखे जावा आदर्श क्या नींदा करके दिल तो सलमान फार्सर সত্য গ্রহণের অনুসন্ধিচ্ছে নিয়ে দেখলেন তখন পর্যন্ত দুনিয়ায় সত্য ছিল খ্রিস্ট ধর্ম তো তার ভেতরে সত্যের আলো জ্বলে উঠলো। সত্যের প্রদীপ তার ভেতরে জ্বলে উঠল সন্ধ্যাবেলা বাবা তার সন্ধানে লোক পাঠালেন তো সন্ধ্যা হওয়ার পর তিনি ঘরে ফিরে আসলেন আমি আগেই বলেছি যে ইসলাম আমাদের বিবেককে আকর্ষণ করতে চায় এজন্য আমি এখানে আবেগ ধর্মী কথা না বলে বিবেক ধর্মী কথা বলবো যেগুলো ইনশা আমাদের বিবেককে কিছুটা হলেও সারা জাগাবে আপনার বিরক্ত হবেনা চোখে গল্পও না শেষ পর্যন্ত যদি পৌঁছেন ইনশাল সেখান থেকে শিক্ষা বের হবে সলমান ফাসেল অদিয়াল্লাহ ঘরে ফিরে আসলেন আসার পর তার বাবা জিজ্ঞেস করলেন কি ব্যাপারে দেরি কেন বাগানের কাজ কারবার করে এসেছো। বাবা আমি বাগানে যেতে পারিনি যখন ঘর থেকে বের হলাম পথি মধ্যে আমি একটা গির্জা দেখতে পেলাম সেই গির্জার মধ্যে আমি বিশেষ সম্প্রদায়কে দেখলাম তারা বিশেষ উপায়ে প্রার্থনা করছে নামাজ আদায় করছে তো তাদের ধর্ম আমার কাছে খুব ভালো লেগে গেছে তার বাবা তাকে বোঝাচ্ছে আরে না এগুলো হলো বেদাত এগুলো হলো কুফরি ধর্ম এগুলোর মধ্যে কোনো কামিয়াবি নেই তুমি এতদিন যা করে এসেছ আমরা যেটা করছি এটার মধ্যেই তুমি বিশেষ একটা অবস্থানে চলে এসেছ এখন এই অগ্নি পুজকদের আগুন জানানোর দায়িত্ব তোমার কাঁধে চলে এসেছে কয়েকদিন পর তুমি এখন নেতা হয়ে যাবে বিশেষ পাওয়ার চলে আসবে বিশেষ সম্মান চলে আসবে সব জায়গায় তুমি অতিথি হবে তোমাকে বিশেষ মর্যাদা দেওয়া হবে আর তুমি এখন তুমি অন্য ধর্মের দিকে আকর্ষিত হচ্ছ তোমার উপর তো আমার আশঙ্কা হচ্ছে আর আপনারা কারণ এই আগুন কেন আপনি আগুনের সামনে আপনার মাথাকে নত করবেন সেই আগুন তো আপনাকে সৃষ্টি করেনি কি আগুনের মধ্যে যদি আপনি ঝাঁপ দেন সেই আগুন তো আপনাকে ছেড়ে দেবে না তো কেন আপনি আগুনের সামনে নত হবেন আপনার প্রতি যার অবদান যার হাতে আপনার জীবন যার হাতে আপনার মরণ যিনি আপনার সবকিছু পরিচালনা করছেন কেন আপনি আপনার কপালকে তার সামনে নত করবেন না কেন তার বিধানকে আপনি নিজের জীবনের জন্য ধারণ করবেন না কেন তো এবার বাবা বুঝে ফেললেন যে এই সন্তান সে আমাদের ধর্মের উপর থাকবে না ধর্মান্তরিত হয়ে যাবে বিভিন্ন ভাবে যখন বোঝানোর চেষ্টা করলেন যে মানুষ তোমাকে ধর্মদ্রোহী বলবে তোমার উপর অনিষ্ট নেমে আসবে কোন ভাবে মানানো যাচ্ছে না অবশেষে বাধ্য হয়ে তার পায়ে বেরিয়ে পড়ালেন কিন্তু সত্য যদি অন্তরে চলে আসে তাকে রসুল্লাহ সাল্লাকে এই পৃথিবীর সব মানুষগুলো মুশরিক হোক মুনাফিক হোক ইহুদি হোক খ্রিস্টান হোক সবাই মিলে চেয়েছিল যে ইসলামের বাতিকে নিভিয়ে দিবে আল্লাহ প্রদীপকে নিভাতে চায় কিন্তু আল্লাহ তালা তার প্রদীপকে তার নূর কে তার আলোকে পরিপূর্ণ করবেন যদিও দুনিয়ার কা ফের মুশিদা সেটাকে অপসন্দ যদি শত্রু হয়ে যায় আর আল্লাহ যদি আমার পক্ষে থাকেন তাহলে এই পৃথিবীর কোনো শক্তি আমন নেই যে শক্তি আমার কোনো ক্ষতি করতে পারে এটার নামই তো ইমান আমার ভিতরে ইমান যদি আসে তাহলে একমাত্র আমি আল্লাহকেই ভয় পাব আর যে মানুষটা আল্লাহকে ভয় পায় না বরং সে ভাবে আমি যদি ধর্মের উপর চলতে চাই আমি যদি সত্যের কথা বলতে চাই আমি যদি সত্যের পক্ষে লড়তে চাই আমি যদি সত্যকে প্রচার করতে চাই আমার উপর বিপদ নেমে আসবে খড়গ নেমে আসবে নির্যাতনের শিকার হতে হবে কারাবন্দী হতে হবে হয়তো আমাকে মেরে ফেলা হবে তাহলে সেই ব্যক্তির অন্তরে এখন ইসলাম পরিপূর্ণ প্রবেশ করেন আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছেন আরে কাছে, সেই বিপদ সেই মুসিবত সেই কষ্ট আসেনি যেগুলো তোমাদের পূর্ববর্তীদের উপর এসেছিল মাসা ফুমুল তাদের উপর আর্থিক কষ্ট এসেছিল অন্যান্য বিপদাপদ এসেছিল ওয়া জুলু এবং সাহাবিরা তারা পর্যন্ত মুখ থেকে বলে ফেলছেন আল্লাহর সাহায্য কখন আসবে আমি ভাবতে পারবো না দৃশ্যগুলো কান দিয়ে শোনা সহজ নিজে সেই পরিস্থিতির শিকার হলে সেই ব্যক্তি বোঝে গুরুত্ব মানুষের মা মারা যায় বাবা মারা যায় আমি হয়তো তার জানা যায় শরিক হই সেই লাশ আমি আমার কাঁধে বহন করি কিন্তু যতদিন না আমার মা এবং বাবা মারা যাবে ততদিন আমি বুঝবো না মা আর বাবা হারানোর কি যন্ত্রণা इसलाम जार को त्याग नहीं इसलाम कुरबानी नहीं रसुलर जीवन थे सहबीधे जीवन थे जतई तएफर कष्टर घटना पड़ुक ना कैन जो, जो बदर और हृदर घटना पड़ुक ना कैन जो रसुलर दात शहीद हो जाओल के रक्तरा हमकी रसुलर आत्मयपरिजन जरा आगे के निश्चे कर देव हे से दृश्यगुलो पढ़े को भयहता तर वास्तवता तर गुरुत्व अनुधावन करते पर जोदिन ना निजेतरार शिकार हूँ রাসুল বলে যাচ্ছেন দুনিয়া হল মমিনার জন্য কারাগার আর দুনিয়া সিজনুল কাফির দুনিয়া হলিনের জন্য কারাগারের জন্য স্বর্গ আর যা যতটুকুই লাভ কিন্তু আমার প্রকৃত সুখ আমার প্রকৃত সফলতা শুরু হবে ঠিক যখন আমার চোখ বন্ধ হবে যখন আমার চোখ বন্ধ হবে আসমান থেকে রহমতের ফেরেস্তা চলে আসবে মৃত্যুর পূর্বেই আমাকে সুসংবাদ জানানো হবে আল্লাহ কারাগার কিন্তু আজকাল দুনিয়া মুমিনার জন্য কারাগার আর বাকি থাকেনি দুনিয়া যেমনি কাফেরের জন্য স্বর্গ আমাদের জন্য স্বর্গ একজন কাফের আর একজন মুসলিমের বাহ্যিক জীবনাচরের মধ্যে পার্থক্য কোথায় सत्य के ग्रहण करते गीक्षार शिकार होती है सलमान फरसल्ला पायर मध्य बेड़ी पड़ानो विशेष उपाय से गजार मध्य संबाद যে তোমাদের কাছে যখন শাম থেকে কোনো কাফেলা আসবে তখন পর্যন্ত খ্রিস্টধর্মের ধর্মের মূল ছিল স্বামী খ্রিস্ট ধর্মের পোপ হতেন শাম দেশে বসবাস করতেন সালমান পারস্য দেশের ইসফাহানে বাড়ি তো তিনি খবর পাঠালেন শাম থেকে কোনো ব্যবসায়ী কাফেলা যদি সেই পারস্য ইস্পাহানের মধ্যে আসে তাহলে আমাকে একটু কষ্ট করে অবগত করবে তো গির্জার মানুষরা কিছুদিনের মধ্যেই যখন শাম থেকে একটা ব্যবসায়ী কাফেলা আসলো তখন তারা সলমান ফারসুরআ কে খবর পাঠালো যে ফেলে এসেছে সালো বন্দীকে ঠিক আছে তারা যখন তাদের কাজ শেষ করে শামের দিকে ফিরবে সেই সময় আমাকে অবগত করবে যেকোনো ভাবে আমি গিয়ে তাদের সঙ্গে মিলিত হবে তাদের সঙ্গে আমি সাম দেশে হিজরত করব। তো তারা যখন তাদের কাজ শেষ করে সামের দিকে যাবে সলমান ফারসের অদিয় সত্যের জন্য ভালোবাসা গিয়ে জিজ্ঞেস করলেন এই ধর্মের প্রধানকে তাকে পোপকে কে দেখিয়ে দেওয়া হলো যে এই হলো এই পোপ খ্রিস্ট ধর্মের প্রধান গুরু পোপের কাছে গেলেন তার কাছে গিয়ে নিজের অবস্থা খুলে বর্ণনা করলেন যে আমি একজন মুসাফির অনেক দূর থেকে এসেছি আমাকে খ্রিস্ট ধর্মের প্রতি ভালোবাসা লালন করার কারণে বিভিন্ন নির্যাতনের শিকার হতে হয়েছে আপনি যদি আমাকে সামান্য আশ্রয় দেন আমি আপনার গির্জার মধ্যে থাকব, আপনার খেদমত করব। আপনার কাছ থেকে জ্ঞান অর্জন করব এবং আপনার সঙ্গে সঙ্গে আমি নামাজ তো পপ তাকে অনুমতি দিলো ঠিক আছে আমার সঙ্গে থাকতে থাকো যার কাছে তিনি এসেছেন সেই লোকটা একটা প্রতারক লোক ধর্ম ব্যবসায়ী সে মানুষের কাছ থেকে বিভিন্ন ধর্মীয় বিভিন্ন তালবাহানা দেখিয়ে টাকা নিত যে টাকাগুলো দিয়ে আমি গরিব দুঃখীর সেবা করব। নিঃসদেরকে আমি এখান থেকে ফান্ড বরাদ্দ করে তাদেরকে সাহায্য করব গরিব দুঃখী দিই এবং সমাজের সর্বস্তরের মানুষ থেকে চাঁদা কালেকশন করত করার পর সেখান থেকে একটা পয়সাও কোনো গরিব দুঃখীকে না দিয়ে কোনো এতিম এবং মিসকিনকে না দিয়ে সে নিজের কাছে বরাদ্দ রেখে দিত এটার দ্বারা নিজে উপকৃত হতো সালমান ফরসের আলহাম যেহেতু খাদেম ছিলেন সব দেখতেন তো এভাবে তার জীবদ্ সেই পাদ্রির কাছে সেই পোপের কাছে সাত কলস স্বর্ণ এবং রৌপ্য একত্রিত হয়ে গেল সাত কলস তো কিছুদিন পর সেই পাদ্রি মৃত্যুবরণ করলো মৃত্যুবরণ করার পর সবাই একত্রিত হলো যে বিশেষ সম্মানের সঙ্গে আমরা যেহেতু ধর্মগুরু হলো সেই পাদ্রি তাকে বিশেষ সম্মানের সঙ্গে আমরা এখন কাফন দাফনের ব্যবস্থা করলো সলমান ফাস আল্লাহ তাদেরকে বললেন এগুলোকে নিজের কাছে সঞ্চয় করতেন তারা বলল তোমার কাছে কোনো তথ্য আছে কোনো ডকুমেন্ট আছে কিসের ভিত্তিতে বলছো তিনি গিয়ে সেই গোপন জায়গা থেকে সাতটা কোলসি বের করে তাদেরকে দেখালেন এবার মানুষেরা ভাবলো যে এরকম একজন প্রতারক একজন মানে প্রকাশ্যে তাকে লাঞ্ছনার সঙ্গে পাথর তো এরপর এলাকার মানুষ এবং অন্য যারা ছিল সামের তারা মিলে আরেকজন পাদ্রিকে সেখানে পপ হিসাবে নিয়োগ দিল এবারও সালমান ফরসাদ তার খেদমতে থাকতে থাকলেন তো সেই বাস্তবিক অর্থেই সেই প্রকৃত খ্রিস্ট ধর্ম ঈসা আলী ইসলাম দুনিয়ার মধ্যে যে ধর্ম রেখে গিয়েছিলেন সেই ধর্মকে অনুসরণ করত তার নামাজ এবাদত বন্দেগি সব ক্ষেত্রে তিনি ছিলেন পরিপূর্ণ ঈসা আলী ইসলামের অনুসারী সালমান সলমান ফরসলিয় বলেন যে এর পূর্বে আমি দুনিয়ার কোনো মানুষকে এতটা ভালোবাসিনি कारण एक मुसलमान भलोबसार मूल हल धर्म बाबा जोटना भलोबसे प्रकृत ईसाई धर्म अनुसारमारत बंदेगी मुजाकर सबकि आल्लास्त एक मानूस अल्लाहला बोझार सख्ती जथेष একজন আল্লাহ চেহারার দিকে তাকালে সাক্ষ্য দেয়ালা কে আয়না বানিয়েছে তো দীর্ঘকাল পর্যন্ত তার সহবে ছিলেন যখন সেই পাদ্রেও মৃত্যুর সময় আসলো এবার সালমান নদী আল্লাহ তাকে বললেন দীর্ঘদিন পর্যন্ত আমি আপনার খেদমত করেছি এখন তো আপনার কাছে মৃত্যু এসে উপস্থিত হয়েছে হাদিস সালমান বললেন যে এখন তো আপনি মৃত্যুবরণ করছেন মুমূর্ষ অবস্থায় তো আমাকে এমন কারো সন্ধান দিন যার কাছ থেকে আমি প্রকৃত সত্যের সন্ধান পাব। এত লম্বা করে ঘটনা বলার মূল উদ্দেশ্যই হলো সত্যের জন্য একজন মানুষের কি পরিমাণ তলব ছিল তারপর প্রকৃত ধর্মের সন্ধান পেয়েছেন কিন্তু যার কাছ থেকে এতদিন খোরাক পেয়েছেন সেই মানুষটাও এখন মৃত প্রায় তো তিনি বললেন এই সাম দেশে এখন আর আপনি এমন কাউকে পাবেন না যিনি প্রকৃত ইসাই ধর্মের উপর রয়েছে সবাই এখন ধর্ম ব্যবসায়ী হয়ে গেছে যদি তুমি প্রকৃত ইসাই ধর্মের সন্ধান চাও তাহলে তোমাকে এখান থেকে মাউসিল শহরে চলে যেতে হবে বিস্তারিত বর্ণা দিয়ে তিনি আমাকে পাঠিয়েছেন আপনার খেদমত করতে বলেছেন আপনার কাছ থেকে ইসাই ধর্ম জ্ঞান আহরণ করতে বলেছেন তার কাছে ছিলেন সেই পাদ্রি যখন মৃত্যুবরণ করবে সেই মাউসিল থেকে তিনি তাকে তার কাছে তলব পেশ করছেন যে এখন আপনি আমাকে কারো কথা বলে দিন যার কাছে গিয়ে আমি ধর্মের শিক্ষা নেব সেই পাদ্রি বলছে মাউসিলের মধ্যে নেই যার কাছে গিয়ে তুমি এখন এই ধর্মকে পালন করতে পারবে তখন তিনি আরেক দেশে তাকে আরেকজন ব্যক্তি সন্ধান দিলেন সেখান থেকে তিনি নাসিবাইনে চলে গেলেন নাসিবাইনে যে পাদ্রি কে সে ছিলেন অল্প কিছুদিন জীবিত ছিল তারপর সেখান থেকে আমুরিয়া শহরে চলে গেলেন অবশেষে আমুরিয়া শহরে যে পাদ্রি ছিল সেই পাদ্রীর কাছে থাকাকালীন তার কিছু গবাদি পশুও তিনি লালন পালন করা হয়ে গেল যার কাছ থেকে আমি খ্রিস্ট ধর্ম শিক্ষা করবো সেই পাদ্রি বলল আমার জানা মতে আল্লাহর জমিনের মধ্যে প্রকৃত এইসা ধর্মের অনুসারিয়ার কেউ বাকি নেই কিন্তু তুমি যদি সত্যকে বাস্তবিক অর্থে ভালোবাসো शरीफर मध्य पेष जमाना दिए जै नबी आशंबर नबी ईसा आल्लम दिए गिन्न आलाम होते पे से नबीर आगमन अत्यासन्न हो गए शीघ्रबी दुनिया मध्य आगमन कर আল্লাহকে পাঠিয়েছিলেন সকল নবীর কাছে গিয়েছিলেন তো সর্বশেষ তিনি বললেন সেই নবীর আগমন যেহেতু অতসন্ন তুমি আর আইসা এই ধর্মের সন্ধানে থেকে লাভ নেই তুমি এবার এখান থেকে চলে যাও দুই দিকে हिजरत स्रीव। कर तो तीन ता ता तीन दी तीन आलामत देखो तुम्हें बुझे से आसले मुहम्मदुर रसुल्ला रसुलर नाम सुनले একটা দূর পাঠ করলে দশটা নুনতম আল্লাহ তালা দশটা রহমত নাজিল করেন কত রহমত দরকার আপনার বেশি বেশি দূরতপাঠ করেন আল্লাহ তালা আপনার জীবনকে রকম করে দিলেন তো এবার তিনি ভাবলেন मरुभूम दूरदेश सफर करा तो का का जो काफेलार अपेक्षा करते लगलें जो आरोप काफेलार संगे जाब तो विभिन्न मानसें तक आरोब गोत्र बनकाल गोत्र বনুকাল গোত্রের কিছু ব্যবসায়ী মানুষ তারা সেই দেশে এসেছিল তারা যখন সেখান থেকে যাবে যাওয়ার পূর্বে সালমান তাদেরকে গিয়ে সালমানা তোমাদের কাছে আমার যত গবাদি পশু রয়েছে এতদিন আমি ছাগল এবং গরু যেগুলো লালন পালন করেছি সবগুলো তোমাদেরকে দিয়ে দিব তোমরা শুধু কষ্ট করে আমাকে সেই আরবে নিয়ে যাও বনুকাল বলল ঠিক আছে আমাদের আপত্তি নেই আমাদের সঙ্গে আসো जयगे गद्दारिवे बसलो सलमान फारसुलदील बेधे गोलम हिसाब बिक्री सत्यर मानुष्ट সত্যের জন্য যে মানুষটা এতকাল ধরে নিজের ঘর বাড়ি তার বাবা ছিলেন নেতা টাকা পয়সা সব কিছু ছিল সব ছেড়ে দেশের পর দেশ যেই মানুষটা সত্যের ভালোবাসায় বিচরণ করে বেড়াচ্ছেন সেই মানুষটার সঙ্গে প্রতারণা করা হচ্ছে আল্লাহ তালার পরীক্ষা आल्लाह तला बान्दा के विभिन्न भाव परीक्षा करें अर्थकष्ट दिए परीक्षा करें रोग बलैसे परीक्षा करें विपदापद दिए परीक्षा करें आल्ला परीक्षा करें सफल तो से व्यक्ति दुनिया मध्य कष्टर मध्य परिशुद्ध होल्ला बंदा विपदर मध्य तुम कष्ट धैर्य धारण करो इसलमर ऊपर अबिचल थको विपद देखे इसलम जाओनाल्लाह के तुम तुम्हार संगे पा এক চাচাতো ভাই ছিল বনু নাজির গোত্রের এক ইহুদি যে মদিনায় বাস করত সে আসলে এই হুদির সঙ্গে দেখা করতে এই ইহুদি তার কাছে সলমান রদী আল্লাহনুকে বিক্রি করে দিলেন সে নিয়ে গেল সালমান রদী আল্লাহনুকে তার দেশে অপেক্ষা করতে লাগলেন তখন রসুল মক্কার মধ্যে দাওয়াত দিচ্ছেন মদিনায় তখন হিজরত করেননি তো একদিন সলমান ফরসুল্লাহ খেজুর গাছের উপর ওঠে তিনি খেজুর গাছের পরিচর্যা করছেন এমত অবস্থায় গাছের নিচে হলো তার সেই ইহুদি মনিব ইহুদি মনিবের কাছে তার আরেক চাচাত আসলো দৌড়ে এসে বললো আরে খবর শুনেছ সে বললো কি খবর আরে শুন যাকে তার গোত্র মক্কা থেকে বের করে দিয়েছে মদিনার কাছাকাছি চলে এসেছে কুবা নামক জায়গায় সে চলে এসেছে ধ্বংস আউস এবং খজরাজ গোত্র তারা গিয়ে সেই নবীকে কুবা গোত্রে গিয়ে তাকে ইস্তেকবাল জানাচ্ছে সালমান ফসেল আদিয়া গাছের মাথায় এই খবর শোনার সঙ্গে সঙ্গে তার ভেতরে এমন বেশি ভালোবাসা উঠলে উঠলে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন তিনি নিজে বলেন আমার মাথার উপর গাছ থেকে নেমে আসলেন নেমে এসে মনিবকে লক্ষ্য করে বললেন যে এই যে আপনি আপনারা আলোচনা করছিলেন এতক্ষণ আরেকবার বলুন তো কষ্ট করে কি আলোচনা করছিলেন মনিপ এই কথা শুনে তাকে জোরে একটা ঘুষি মারল আরে গোলামের বাচ্চা গোলাম হয়ে গেল আর যেই সত্যের খোঁজে এতটা জীবন আমি কষ্ট করে এসেছি ততদিনে তার বয়স দুইশো দুইশো বছরের মুরব্বী কেউ আছে না এখানে একশো প্লাস চেহারা দেখে মনে হচ্ছে না কেউ আছে ততদিনায় ওনার বয়স দুইশ দুইশ বছরের মুরব্বী গাছের উপর ওঠে গাছের পরিচর্যা করছেন আর সত্যের সন্ধানে তিনি এত পথ পারি দিয়ে এই পর্যন্ত এসেছেন আল্লাহ তাকে কতটা সৌভাগ্যবান করেছেন যে দুই অনুসরণ করার মর্যাদায় তিনি লাভ করতে পেরেছেন সলমান ফাসন যখন শুনলেন যে সেই নবী পুবর মধ্যে বসবাস করছেন তো সেই পাদ্রি তাকে তিনটা আলামত বলে দিয়েছিল তিনি আলামতের মধ্যে এক নাম্বার আলামত ছিল যে মোহাম্মদ রসুল উল্লাহ যিনি হবেন তিনি দিতেন নিজে করতেন না এমনকি নবী বংশের যারা হবে তাদের জন্য জাকাতিতরা সদকা গ্রহণ করা নেই দ্বিতীয় বৈশিষ্ট্য হলো কিন্তু সেই নবী হাদিয়া উপহার উপ ঢৌকর গ্রহণ করেন তৃতীয় বৈশিষ্ট্য হলো সেই নবীর নবুয় তার এবার তিনি এখন ট্রাই তো করতে হবে আসলে এই নবী সেই নবী কিনা এখন যদি কোন ভণ্ড নবীর হাতে হাত এত কালের কষ্ট দুইশো বছরের সাধনা সব মৃত্যু চলে যাবে। তো এবার গেলেন সেই নবীর কাছে কুবা অঞ্চলে আপনারা অনেক দূর দেশ থেকে এসেছেন আপনাদের সঙ্গী এবং আপনারা সবাই ঘুরাবা ভিন দেশি তখন আমি আপনাদের কাছে কিছু সদকা সম্পদ নিয়ে এসেছি অনুগ্রহপূর্বক সেগুলো গ্রহণ করুন রসোল্লা সামনে উপস্থাপন করলেন রসুল সেই পাত্র নিয়ে সেখান থেকে একটা খেজুরও নিজে খেলেন না সাহাবিদেরকে দিলেন সাহাবিরা সেখান থেকে নিয়ে নিয়ে খেজুর খেলার তিনি মনে মনে ভাবলেন প্রথম আলামত মিলে গেছে এই নবী নিজে খাচ্ছেন না তার মানে এই নবী সদাকা গ্রহণ করেন না এবার আবার বাড়িতে ফিরে গেলেন যাওয়ার পর আরো দিন কষ্ট করে আরো কিছু খেজুর জমালেন ততদিন রসুল উল্লাহ সাল্ল আলী আসাল্লাম থেকে মদিনায় চলে এসেছেন এবার সলমান রদিয়াল আবার কিছু খেজুর নিয়ে গেলেন গিয়ে বললেন যে আমি তো আগেও আপনার সঙ্গে দেখা করেছি কিন্তু তখন আমি আপনাকে কিছু খেজুর উপহার দিয়েছিলাম বাকি তখন আপনার আচরণ থেকে আমি আপনি গ্রহণ করেন না। এজন্য এবার আমি সদাকা নিয়ে নি আমি আপনার জন্য আমার ভালোবাসা নিদর্শন স্বরূপ হাদিয়া নিয়ে এসেছি অনুগ্রহপূর্বক আপনি গ্রহণ করব এবার রসল্লা সাল্লা গ্রহণ করলেন সেখান থেকে নিজেও খেলেন সাহাবিদেরকেও খাওয়ালেন দ্বিতীয় আলামত মিলে গেছে তিন নাম্বার আলাম একটা কবর স্থানের নাম তো সেখানে গিয়ে সালমান রবিআ আল্লাহ তার সঙ্গে মিলিত হল তো এবার সলমান রদিয়াম সালাম দেওয়ার পর বারবার রাসুলকে আশপাশ দিয়ে ঘুরছে একবার সামনে থেকে পিছনে যাচ্ছে গিয়ে দেখার চেষ্টা করছে কিন্তু রাসুলের গায়ে তখন দুটো চাদর ছিল দেখা যাচ্ছে না আবার সামনে আসছে সুযোগ পেলে আবার পিছনে যাচ্ছে অল্প নামিয়ে নিলেন সঙ্গে সঙ্গে সলমান ফারসিল্লা ঝাঁপিয়ে পড়ে রাসুল এসে মোহরে নবুয়ের মধ্যে চুমুক রাসুলকে ঝরিয়ে ধরলেন জড়িয়ে ধরে সাক্ষ্য দিলেন আসাদু আল্লাহ ইহ যে বান্দা আমাকে পাওয়ার জন্য যেই বান্দা সত্যের পথে তার চেষ্টা সাধনাকে ব্যয় করবে আমি আল্লাহ তাকে আমার পথ দেখিয়ে দেব क्षा प्रतारणा क्योंकि सबकिमान हमले आल्ला सत्यर पद देखिए दिए शुद्ध देखिए लम्बा घटना इसलमेर খন্দকের যুদ্ধের মধ্যে রাসুল যে মদিনা চারপাশে পরীক্ষা খনন করেছিলেন সেটাও ছিল সেই বুদ্ধির এটা ফলাফল একইভাবে আরেকজন সাহাবি ছিলেন মোসা ওমায় রিয়াল এই যে সাহাবিদের ঘটনাগুলো কোরআনের মধ্যে আল্লাহ নিজেই বলেন যে বিভিন্ন ঘটনা হেন আমি আপনার সামনে বর্ণনা করি কেন লিনুসি ফু ফুআদাক এর মাধ্যমে আমি আপনার অন্তরকে মজবুত করি कारण जानुषर सामने से रसुलर आदर्श थको मानुषर सामने से हाबीद आदर्श थको जै मानुष्टी नबीर आदर्श थे नबी तो से मानस तो कचलित होना से है सम्प्रदायर मध्य सकले पथर मध्य रे भिन्नको पथर दिखे जाम्र से सत्य के ग्रहण करते पे सत्य के ग्रहण करार कारण बाबाता के तग करते माँ ताग करते फैमिली के त्यागे विपदर मध्य शिकार तक से मानूष सरण कर তারপর সেই মানুষটা সত্যকে এক মুহূর্তের জন্য ত্যাগ করছেন না তো এই সমস্ত ঘটনার উপকারিতা হলো এটা মোসাহিনালিষ্ট আমাদের এখানে যারা তরুণ রয়েছে তরুণরা স্বাভাবিক দুনিয়ার প্রতি একটু বেশি আকৃষ্ট থাকে যাদের বয়স হয়ে যায় ধর্মের প্রতি কিছুটা আকর্ষণ এমনিই তৈরি হয়। সারা অনেক করলাম এক এখন কবরে চলেই গেছে শেষ দামানায় কিছু আল্লা বি করে যাই যদি এরো সিলে আল্লাহ তালা মাফ করেন তাহলে সেটাও তো বিরাট পাও না বিরাট কিছু পাওয়া হয়ে যাবে কিন্তু যুবকরা দুনিয়ার প্রতি আকৃষ্ট বেশি থাকে ছিলেন আরবের মধ্যে সবচেয়ে বেশি বৃত্তশালী এবং সবচেয়ে বেশি দুনিয়াকে ভোগ করতেন মুসাব ছিলেন তার মা তাকে ভালোবাসতেন সেই সময়ের মধ্যে সবচেয়ে দামি কাপড় তিনি পরতেন তার এক একটা কাপড়ের দাম বর্ণনার মধ্যে এসেছে দুইশো দৃঢ় বর্তমান বাজার মূল্য অনুযায়ী প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা এক একটা কাপড়ের দাম ছিল সেই সময়ের মধ্যে সবচেয়ে দামি পারফিউম তিনি ব্যবহার করতেন মুসাহিন তার মা তাকে এত বেশি ভালোবাসতেন সেই মানুষ কুফরের উপরে ছিলেন ইসলামের সুরুর দিকে রসুল্লাহ সাল আলী হাসাল্লাম আমাদের মতো এরকম খোল্লম খোলা প্রকাশে ইসলামের কথা বলার মতো পরিবেশ পাননি শত্রু আর শত্রু দু সাহসিকতার সঙ্গে আপনারা শুনছেন কিন্তু সাহাবিরা একত্রিত হতো তাহলে সেই আবু জাহালের বাহিনী সঙ্গে সঙ্গে এসে তাদেরকে দুনিয়া থেকেই শেষ করে দিত তো মক্কা থেকে কিছুটা দূরে আরকাম ইবন ঘরে গিয়ে তারা মিলিত হতেন কোরআন এর তেলাওয়া শুনাতেন দিনের তালিম দিতেন তো একদিন বন্ধুরা মুসাহিন অমের নিয়ে গেল যে চলো আজকে আমাদের সঙ্গে চলো একটু দেখে আসো রাসুলের কাছে গেল আল্লাহ তাল তো সত্যের মধ্যে আলো রেখেছেন ইসলাম গ্রহণ করে নিলেন রাসুলাম থেকে বললেন যে হেমু সাহ কিছুকাল তুমি তোমার ইসলামকে গোপন রাখো এখনই তোমার মা তোমাকে খুব বেশি ভালোবাসে এবং তিনি খুব রাগী আপাতত তার সামনে তোমার তিনি নামাজ করতেন কিন্তু একদিন ঘটনাক্রমে এক ব্যক্তি তার নামাজ দেখে ফেলে এবং সে গিয়ে তোর মাকে জানিয়ে দেয় যে আপনি জানেন আপনার ছেলে মোহাম্মাদের বিছানো ফাঁদে পা দিয়ে সে ধর্মান্তরিত হয়ে গেছে तर शुने तो खूब विचलित हो पड़ल सन्तान के डाकलो रागी छिल खूब बेसि बल वास्तविक तुम्हें मुहम्मद धर्म के ग्रहण करोदूर এবার তার বা হয়ে পড়লো যখন বুঝেও কোনো কাজ হচ্ছিল না তখন বিভিন্ন উপায় নির্যাতন শুরু করা হলো তার সেই দামি হলো তিনি তো সেই মানুষ যিনি সেই আল্লাহ তালী জেনে ফেলেছেন আহ সেবার আরে মানুষ কি ভেবে রেখেছে তারা মুখে বলবে আমরা ইমান এনেছি আর তাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে संकीर्ण हो जाए सब चेक्षा आक्रांत है তারপর নবীদের সঙ্গে যাদের সাদৃশ্য যত বেশি তাদের পরীক্ষা তত বেশি আজকাল তো ইসলামের এতটুকু পেরেই আমরা ভাবি যে পরিপূর্ণ ইসলামের উপর রয়েছে। পুরাণে জায়গায় জায়গায় আল্লাহ তালা মুসলমানদেরকে সম্বোধন করে বলেন ইয়া ইহলনা আমিনু হে ইমানদাররা তোমাদেরকে বলছি শোনো ইমানার আগ থেকেই তো ইমানদার নতুন করে কি ইয়া কাফা মানবোলাররা ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো আজকাল আমাদের ইসলামের সর্বোচ্চ মাপ কাঠিকই আমি ব্যক্তি জীবনের দায়িত্ব পালন করি নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত দেই ফিত্রা দেই বেশ আমি পরিপূর্ণ মুসলমান এতটুকুই তো ইসলামের সংজ্ঞা ব্যক্তি জীবনের ইসলাম যেন পরিপূর্ণ ইসলাম অথচ সেই আমরাই মুখে বলি ইসলাম হলো পরিপূর্ণ দিন একটা দুনিয়া চলতে যা কিছু লাগে সবগুলোর বিধান আল্লাহ তালে কর মধ্যে রেখে দিয়েছেন उल्लेख कर ले, ले दुनिया उन्नत होते चौदहश बचर अतिक्रम होते क्योंकि एखिर दुनिया चलते प्रयोजन आल्ला कुरान मध्य रेखे दिए तो भावी व्यक्ति जीवन इसलम के फलो करी बसपूर्ण मुसलमान समाज इसलम नहीं राष्ट्र इसलम नहीं दुनिया इसलम नहींपूर्ण इसलाम कि भाव पालन करल जे व्यक्ति इसलमर ऊपर जो बेसि उठे तरह तीप नेमे आसबे कुरान शिक्षा हादिसर शिक्षा আজকাল মাজলুম বিধান যেগুলো ইসলামের বিধান কিন্তু বিধানগুলোকে ভালোবাসা সেগুলো মান্য করা না সেগুলোর উপর নিজের জীবনকে উঠানো না নিজের জীবনে সেগুলো বাস্তবায়ন করা না সেরেফ সেগুলোকে ভালোবাসা মুখে সেগুলোর কথা উচ্চারণ করাও জঘন্য অপরাধ আপনার সমাজ আপনাকে মানবে না জানতেন ইসলাম যদি মানি ইসলামের উপর যদি উঠি তাহলে আমাকে পরীক্ষার শিকার হতেই হবে তো যত বেশি পরীক্ষার শিকার হচ্ছেন তার ইমান তত বেশি বেড়ে যাচ্ছে আল্লাহ তালা কোরআনে বলছেন لا তাকুলু লিম্যান ইয়াক্তালু ফী সাবীলিল্লাহ আমওয়াত আল্লাহর পথে যাদের জীবন নিয়ে যাওয়া হয়েছে যাদেরকে আল্লাহর পথে যাদের জীবন উৎসর্গ করা হয়েছে তোমরা তাদেরকে মৃত ধরো না তোমরা তো এই জীবনের জীবন ভাবো কিন্তু লাইসা মান মা তাফাসতারাহ বিমায়েতি ইনমা আল মীত মীতুল আহইয়াই আর যেই ব্যক্তি মৃত বরণ করে প্রকৃতি সখের দেখা পেয়ে গেল সেই ব্যক্তিটা মৃত না মৃত তো সেই ব্যক্তি যে জীবিত থেকেও মৃত যার অন্তরের মধ্যে ইমান নেই যার অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত নেই যার অন্তরের মধ্যে সত্যের আলো নেই সে তো বেঁচে থেকেও মৃত তার দুনিয়ার মধ্যেও তার দুনিয়ার মধ্যেও সে শান্তি পাবে না তার টাকা পয়সা থাকতে পারে সমাজের মধ্যে মান থাকতে পারে সুখী জীবন সুখের দেখা তো সে পাবে না কারণ আল্লাহ তালা সুখ শান্তির ওয়াদা করেছেন ইমান এবং আমলের সঙ্গে যার ইমান এবং আমল থাকবে আরে আমার রাসুলকে ফেরেস্ত হে নবী আপনি যদি বলেন মক্কার সেই পাহাড় আপনার জন্য স্বর্ণ বানিয়ে দেওয়া হবে এক পাহাড় স্বর্ণ যদি পায় আর কিছু লাগবে দুনিয়া কিন্তু নবী বলছেন সেই জীবন আমার খুব প্রিয় একদিন খাবো আল্লাহর শুক্রিয়া আদায় করব। আরেকদিনা এবং সুলের বাহ্যিক ভাবে টাকা পয়সা ছিল না অন্তরে সুখ ছিল আরে সেই সুখের দেখা আজকালকার টাকা ওলার কোথায় পাস তো মুসাবিনটল আল্লাহ তো কোরআনে বলছেন যারা মৃত্যুবরণ করেছে আল্লাহর পথে তাদেরকে মৃত ভেব না তারা তো জীবিত কারণ তোমাদেরকে যদি কবরে রাখা হয় তোমরা যদি ইসলাম মানো ব্যক্তি জীবনে ইসলামকে পরিপূর্ণরূপে বাস্তবায়ন করো কিন্তু আল্লাহর দিনের জন্য জীবন দিতে পারো তোমাকে কবরে যদি রাখাও হয় তোমার জান্নাতে তুমি যাবে কেয়ামতের পর कैमर दिन हिसाब निकाश हो जाननाते जातु जर जीवन धर्म पथे शहीद हो मानुषुलत पर्त अपेक्षा करते रक्त फोटा मटीत पड़ार आगे आल्ला सकल गुणा के क्षमा देवेंत्मा के तर प्राण के आल्लाह तला जन्नतर सबुज पाखिर मध्य ढुकिए दिए बोलें एबारान्नाते विचरण करते थको और जन्नतर फल फलादी खेते थे তাহলে বলছেন বেলহুমা হিয়া তারা তো মৃত না তারা তো জীবিত তারা তাদের রবের কাছে রিজিক পাচ্ছে তাদের একটা বৈশিষ্ট্য প্রসঙ্গে আল্লাহ বলছেন আল্লা দিন আকর আলহমাস ইনান্নাস জামাউল যে এই সমস্ত ধর্মের জন্য তো তারাই জীবন দিতে পারে যাদের অবস্থা হলো যদি মানুষ এসে তাদেরকে বলে তাদেরকে যদি বুঝায় ইনান্নাস কাজ জামাউল আরে সব মানুষ তো তোমার বিরুদ্ধে জমা হয়ে গেছে সব মানুষ একত্রিত হয়েছে তোমাকে শেষ করে ফেলবে তোমাকে খেয়ে ফেলবে আরে পুরো দুনিয়া আজকে যাচ্ছে যে ইসলামকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়া হবে সেই আমেরিকা হোক আর ইসরায়েল হোক আর ইন্ডিয়া হোক আর চাই না হোক সবাই মিলে যেন কাশ্মীর একদিকে যদি ফিলিস্তিন আরেকদিকে এক একদিকে যদি ইরাক দিকে লেবানন সারাটা দুনিয়ার মধ্যে রক্ত আর রক্ত রক্ত মুসলমানের রক্ত অপরাধ কি অপরাধ কি করেছিল তারা কেন তাদেরকে উজার করা হচ্ছে অপরাধ আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন আল্লাহ নিজে কোরআনে বলে দিচ্ছেন তাদের অপরাধ একটাই ইল্লাহল হামিদ তারা আল্লাহর প্রতি ইমান আর রাখে শুধুমাত্র মুখে ইলাহা ইল্লাহর কথা বলে আজকে যদি তারা লাই ইহা ইল্লাহ ছেড়ে দেয় তাদের দিকে কেউ আর চোখ তুলেও তাকাবেন যতদিন পর্যন্ত আপনি কুফরি মতবাদ কুফরি মতদর্শ কুফরি ধর্ম কুফরি জীবন ব্যবস্থাকে গ্রহণ না করবেন ততদিন পর্যন্ত এই দুনিয়ার কোনো কাফের ইহুদি হোক নাসারা হোক আপনার উপর সন্তুষ্ট হবে না যাদেরকে মানুষ এসে বলে ইন্নান আর সব মানুষ দুনিয়ার সুপার পাওয়ার যারা রয়েছে তারা সবাই তো তোমাদের বিরুদ্ধে একত্রিত হয়েছে এই কথা যদি তাদেরকে বলে ফ পুরো দুনিয়া তাদেরকে বলতে চায় এই দুনিয়ার সুপার পাওয়ারদেরকে ভয় করো তাদের আল্লাহ তাহলে পাওয়ার মুসাব্দ ইসলাম থেকে সরছেন না ইসলামের উপর অটুল রয়েছেন তো সেখান থেকে অনেক কষ্ট করে কোন রকম মুক্ত হয়ে হাবাসায় হিজরত করলেন ইসলামের প্রথম হিজরত মদিনায় হয়নি হাবাসা ইথিওপিয়ায় হয়েছিল তো হাবাসায় হিজরত করলেন সেখানে কিছু থাকলেন থাকার পর পুনরায় রাসুলের সঙ্গে কাহিনী তো যখন তিনি যান একদিন কে দেখিয়ে বলছেন এ সাহাবিদ দেখো এই আমার মোসাদ যে মানুষটা একসময় দুইশো দেহামের কাপড় পরত যার একটা কাপড়ের দাম ছিল বর্তমান বাজারের ৩৫ থেকে চল্লিশ হাজার টাকা সেই মানুষটা মোটা চামড়ার একটা সেই যুগে চামড়া শহর ছিল মোটা চামড়ার একটা জামা গায়ের মধ্যে জড়িয়ে রেখেছে আমাদের যুগে ছালা একটা ছালার মতো কাপড় গায়ে জড়িয়ে রেখেছে সেই মোসাব যে মোসাফ ছিল সবচেয়ে বেশি বিলাসী সবচেয়ে বেশি দুনিয়ার প্রতি আকৃষ্ট তরুণ এই দুনিয়াকে যদি কেউ ভোগ করে সবচেয়ে বেশি করেছে সেই মোসাফ সেই মোসাবের গায়ে আজকে একটা ভালো জানানো বদলের যুদ্ধের রসুলের সঙ্গে শরিক হয়েছেন बोदर जुद्धे आल्ला मुसलमान जन का निहत हलो सत्तर जन का बंदी हलो जरा बंदी हलो तरह मध्य मुसाबन जो बंदी हलो बंदी हर पर बंदी मदीनार मस्जिद सामने पिलारे संगे बेधे रखा हो भाई बोलो हे हमारे भाई जे बाध से तुम्हें एक अनुरोध करो एक हालका हाथ बाध सब हाथ जो बेदे छो तारधिक शक्त हाथ बांधो भाई पेसान तुम भाई होता कि करमक नामी हलो मुसाब रदी आल्ला কোন কাফের কোন মুসলমানের ভাই হতে পারে ভ্রাতৃত্ব হলো ইমানের বন্ধনের ভিত্তিতে হয় যে মানুষটা তোমার হাত বাচ্ছে, সে হলো আমার ভাই আর যার হাত বাঁধা হচ্ছে সে আমার ভাই না আবু সুফিয়ান পরবর্তীতে মুসলমান হয়েছিলেন কিন্তু আবুজাহালের মৃত্যুর পর ইসলামের যতগুলো যুদ্ধ হয়েছে ইসলামের বিরুদ্ধে সেগুলোতে লিট দিতেন সে আবু সুফিয়ান তার মেয়ে ছিল রাসুলের স্ত্রী রসুলের ঘরে এসেছেন রাসুলের সঙ্গে মোলাকাত করবেন মেয়ে একটু দেখে যাবে যাওয়ার পূর্বে তো রাসুলের ঘরে আসলো এসে মেয়ের সঙ্গে কথা বলতে বলছে কথা বলতে বলতে রাসুলের বিছানায় বসার উপক্রম হলো সঙ্গে সঙ্গে মেয়ে টান দিয়ে বিছানায় উঠিয়ে ফেললো আবু সুফিয়ান সম্প্রদায়ের নেতা একটু প্রেস্টিতে লাগলো বললো আরে মেয়ে তোমার আদব তোমাকে শেখাইনি বাবা আসলে মানুষ বিছানা বিছিয়ে দেয় আর তুমি বিছানা উঠিয়ে দিচ্ছ মেয়ের সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছে এটা হলো আল্লা কাজের এবং সেটাকে আমি একজন মুসলমান বিশ্বাস করে একজন মুসলমান পৃথিবীর যতগুলো মুসলমান রয়েছে সে আমার ভাই তার চেহারা যদি কালো হয় তাও আমার ভাই তার চেহারা যদি সাদা হয় সেও আমার ভাই তার মতবাদ আমার থেকে ভিন্ন হয় তবুও সে আমার আজকের দুনিয়ায় মুসলমানরা কতটা লাঞ্ছিত কতটা নির্যাতিত তারপরও আপনি দেখবেন প্রতিটা এলাকায় এলাকায় প্রতিটা সমাজে সমাজে মুসলমান মুসলমানের মধ্যে ঐক্য নেই মারামারিয়া হানা হানা এই মতবাদের অনুসারী সে আরেকটা মতবাদের অনুসারী সে তার বিরুদ্ধে সারাটা দিন তৎপর সে ভাবে তার বিরোধিতা করতে পারলেই বুঝি আমি সবচেয়ে সফল হয়ে গেলাম আজকে কাপের বেইমানের প্রতি আমাদের অন্তরে আক্রো থাকে না হিংসা থাকে না বিদ্যেষ থাকে না তাদের প্রতি থাকে ভালোবাসা যত শত্রুতা যত বিদ্বেষ সব আমার মুসলমান সেই মানুষের সবচেয়ে বড় পরিচয় সে একজন মুসলমান একজন মাসুল একজন মুসলমানকে যদি তার ইসলামের কারণে নির্যাতিত করা হয় তাহলে আমি তো তাকে জিজ্ঞেস করব না मुरबी के कौन मेहनत करो कौन गल शरीजेस कर मुस्लिम मुसलमान मुसलमान भाई एक जो मुसलमान भरे जतमान आज घृणा कर आल्ला मुसलमान के घृणा करा हादिस तो बोलते চাইতে আল্লাহ তালার কাছে একজন মুসলমানের দাম বেশি একজন মুসলমানের কারণে হলেও আল্লাহ আসমান এবং জমিনকে টিকিয়ে রাখবেন আমার কাছে মুসলমানের দাম না থাকতে পারে সে আমার ঘরানার না আমার কঠোর মোমিনদের মধ্যে দয়া পর্ব আমরা হয়ে গিয়ে যাই হোক আল্লাহ বললেন যে তোমার হাত বাঁচছে সে আমার ভাই তুমি যতক্ষণ পর্যন্ত ইমান গ্রহণ করবে না আবার ভাই না এই আদর্শ তিনি শিখেছেন ইব্রাহিম আলী ইসলামের জীবন থেকে আল্লাহ তালা কোরআনের মধ্যে তার রাসুলকে সবচেয়ে বেশি অনুসরণ করতে বলেছেন ইব্রাহিম আলি ইসলামের আদর্শ এজন্য জন্য ইব্রাহিম আলিহালামকে বলা হয় জাতির পিতা কারণ ইব্রাহিম আলিহ ইসলামের পর এই দুনিয়ায় যত নবী এসেছে সব তার সন্তানদের থেকে এসেছে আমাদের রসুল ইসমাইল আলিহ ইসলামের বংশধর থেকে এসেছে তোমাদের জন্য ইব্রাহিমের জীবনে এবং ইব্রাহিমের সঙ্গে যারা ইমাদেছে তাদের জীবনে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ কি আদর্শ শোন যতক্ষণ পর্যন্ত এক আল্লাহর ইমান আনবে না ততক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে এবং তোমাদের মধ্যে শত্রুতা পোষণ হয়ে আজল তুমি আমার বাবা হতে পারো কিন্তু আল্লাহ যে মুসলমানদের একটা ভুলের কারণে সেই যুদ্ধে মুসলমানদের পরাজয় হয়েছিল তো যখন মুসলমানদের পরাজয় শুরু হয় খালিদুদ্দিন তখন কাফের ছিলেন পিছন দিক থেকে এসে করেন তখন এক দিকে পালিয়ে যাচ্ছে কালেমার পতাকা এক হাতে কালেমার পতাকা আরেক হাতে তরবারি ঘোড়ার উপর ছওয়ার তিনি দেখছেন কাফেরদের বাহিনী এগিয়ে আসছে মুসাব একা মানুষ তাদের দিকে এগিয়ে যাচ্ছেন তো যেতে যেতে একজন নারা কাফের তার দিকে এগিয়ে আসলো এগিয়ে এসে তার তলব হাতে নয় যেই হাতে কালেবার ওনার পতাকা ছিল যেহেতু ঝাণ্ডা পরে গেলে যুদ্ধ শেষ সেই যোগে যুদ্ধের নিয়ম ছিল এটা যতক্ষণ ঝাণ্ডা উঁচু আছে সবাই একতাবদ্ধ থাকবে বুঝবে আমরা সবাই যুদ্ধে আছি যদি ঝান্ডা পরে যায় তাহলে বোঝা যাবে হয়তো আত্মসমর্পণ করেছি অথবা আমরা পরাজিত হয়েছি তার যে হাতে ছিল সেই হাতে অ্যাটাক করলো ছিল হাত কেটে পড়ে গেল তিনি ঝান্ডা সেই করলো সেই হাত কেটে গেল এবার নিজের বাহুর দ্বারা কষ্ট করে সেই ঝান্ডাকে আঁকড়ে ধরলেন যতক্ষণ পর্যন্ত তার প্রাণ ছিল তিনি সেই ঝান্ডাকে পড়তে দিলেন ইমা এটাই হলো আর আমার তো ঝান্ডা পড়তে হয় না আমার দিকে কেউ চোখ তুলেও তাকাতে হয় না আমাকে এসে কেউ ভয় দেখাতেও হয় না আমি নিজের ভেতরে সর্বদা একটা ভয় থাকি আরে যদি পরিপূর্ণ ইসলামের উপর উঠি যদি সত্যকে ভালোবাসি যদি অন্তর সত্যকে লালন করি যদি সত্যের পথে গিয়ে যাই কখন যেন কি হয়ে যায় কোন জায়গা থেকে কে এসে যেন আমার ক্ষতি করে ফেলে সেই ক্ষতির ভয়ে আমি সত্যকে ঘৃণা করতে থাকি এক হাত ফেলছে সত্যকে পড়তে দিচ্ছেন না আরেক হাত কেনে ফেলছে তাও সত্যের কালেমাকে পড়তে দিচ্ছেন না শেষ মুহূর্ত পর্যন্ত সেই কালেমাকে বুকের মধ্যে রেখেছেন মুসার যখন যুদ্ধ শেষ হয়ে গেল এখন সবাইকে দাফন দেওয়া হবে সেখানে উহদের ময়দান এখন মুসারিয়া মাকে দাফন দেওয়ার জন্য একটা চাদর পাওয়া গেল কাফন তো করাতে হবে কাফন না করিয়ে তো আর দাফন দেওয়া যায় না একটা চাদর পাওয়া গেল চাদরটা হলো তার দৈর্ঘ্য এত বড় যদি পা ঢাকা হয় মাথা খালি হয়ে যায় যদি মাথা ঢাকা হয় পা খালি ছিটে যায় রাসুল তখন কেঁদে ফেললেন যে এই গো সবচেয়ে বেশি তরুণ যার একটা কাপড়ের দাম ছিল দুই সদীর হান কারো যদি সম্পদ দুই সদীর হাম থাকে তার উপর জাকাতি অজ হয়ে যায় জাকাত ফরজে বেসাবি হলো সরিয়াতের পরে বেসায় দুই সদীর হান তার একটা কাপড়ের দাম হলো দুই সদীর সেই মানুষটাকে দাফন দেওয়ার জন্য এখন কাফনের কাপড় খুঁজে পাওয়া যাচ্ছে না অবশেষে খুঁজে পাওয়া বাধ্য হয়ে সেই চাদর দিয়ে মাথা ঢেকে দিয়েছেন আর পায়ের পর একটা ইসফির নামক একটা ঘাস দিয়ে দিয়েছে। সেই মুসার রবিআ কথাটা সেই মুসার রবিআ আহ এতটা সুরের ভালোবাসার পাত্র ছিলেন যে মৃত্যুর সময় ভালো একটা কাপড়ের কাপড় না কিন্তু কোরআন শিখাবে আমাদের সন্তানদেরকে দিয়ে শিখাবে আমাদের মধ্যে ইসলামের দাওয়াতের কাজ করবে এমন একজন মুআ দিন রসুল এত বড় বড় কবিন সাহাবি থাকতে রসুল মুসাবকে নিজের বার্তা নিজের দূত হিসেবে পাঠিয়ে দিয়েছিলেন যার ব্যাপারে রসুল বলেছেন মৃত্যুতে রহমানের আড়স কে পেটেছে আমার মৃত্যুতে রহমানের আড়স লাগবে না আর আমার মৃত্যুতে আয়ুষ কেঁপে উঠেছিল সেই শাহাদ এই মুসাহের দাওয়াম গ্রহণ তো যার কারণে ইসলাম মানার জন্য বাধা আসবেই যেই ব্যক্তি মনে করেন যে আমার কোন আর্থিক কষ্ট হবে না ইসলাম মানব কোন বিপদে না অনুধাবন করতে পারেন ইসলামকে মানতে গেলে বিপদ আসবে প্রতিটা মুহূর্তে একজন মুসলমানকে সতর্ক থাকতে হয় প্রতিটা মুহূর্তে নিজেকে পাহাড় দিতে হয় এক যুদ্ধের পর ফিরে এসেছেন আসার পর বলছেন যুদ্ধের মধ্যে এতদিন তো পাহারা দিয়ে এসেছি যা বিরাট এক ঝামেলা শেষ হয়েছে এখন আমরা মিশনের মধ্যে নিরাপদে বাস করব। তাদের কমান্ডার ছিলেন আমরিবুল আসর তিনি বললেন पदस्खलन घटिए दे रमजान मासजान मासे शयतान बंदी थे नस तो बंदी थे रमजान मास আমার চরিত্রকে পরিশুদ্ধ করতে হবে চরিত্রকে পরিশুদ্ধ করার মূল কথাই হলো আমি নফ এবং শোকা থেকে বাঁচব আর শয়তান শুধু জিনদের থেকেই হয় না মানুষের থেকেও হয়। নাস মানুষের দেয় কিছু জিন এবং কিছু এজন্যই বলা হয় অসো সঙ্গে সর্ববাস অসো সঙ্গে সর্ববাস এজন্য অনেক রাত হয়ে গিয়েছে শেষ করে দিচ্ছি আল্লাহ তালা যেহেতু খুব সহজেই আমাদেরকে সত্যের সন্ধান দিয়েছেন সেই মুসাহাবের মতো আমাদেরকে ত্যাগের শিকার হতে হয়নি সেই সলমান ফারিসির মতো দুইশো বছর সত্যের সন্ধানে মেহনত মুজাহাদা করতে হয়নি খুব সহজেই আল্লাহ তালা আমাদেরকে সত্যের সন্ধান দিয়ে দিয়েছেন আমাদের উচিত সত্যকে ভালোবাসেন একটা যদি বিপদ সামনে আসে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামনে আসে আমি ধর্ম দূরে সরে যাই এমন যেন ধর্মকে বলুন ভালোবাসতে হয় যারা ধর্মের ধারক এবং বাহক তাদেরকে ভালোবাসতে হয় তাহলে বললাম না প্রকৃত ইসলাম শিক্ষা করা উচিত আর যেই ব্যক্তি যা জানে সেই ব্যক্তিটা বানতে পারে আজকে সমাজের মধ্যে সবচেয়ে বেশি অবহেলিত হলো আমাদের ইমান আর সবাইকে একমত আমার সাথে मुसलमान धरा है राखले का उजु करार्यूनतम चार्ट अंग धुते हैं चार्ट अंग न्यूनतम ना उजु है ना কিন্তু ও যাঙ্গার জন্য সাতটা কারণ আছে না যে সবগুলো কারণ পাওয়া যেতে হয় না তো বলবেন আমার শরীর থেকে রক্ত বের হয়নি পেশাব করিনি আমি বাথরুমে যাইনি মলত্যাগ করিনি ঘুমাইনি তাহলে একটা জিনিসের কারণে ও ভেঙে গেল হ্যাঁ এক কেজি দুধ এক আমি কি মুসলমানি যতই রোজা রাখি যতই জাকাত দিই যতই হাজ হজ করি কোনদিনও আল্লাহ তালা আমাকে জান্নাত দেবেন না আল্লাহ তুল্ন দিবের মোমিনকে মোমিন বলা হয় যার ইমান ঠিক আছে যার বিশ্বাস ঠিক আছে রাসুল মক্কার তখন পর্যন্ত মেয়েরা হয়েছে নবম হিজরিতে হজ ফরজ হয়েছে রমজানের রোজা ফরজ হয়েছে অনেক পরে তো রাসুল মক্কার মধ্যে তেরো বছর কি করলেন মুসলমানদের আকিদা বিশ্বাসকে পরিশুদ্ধ করেছেন এতদিন বাপদাদার ধর্মের পর ছিল তত্তলিকতায় আক্রান্ত ছিল তাদের আকিদা গুলোকে একটা একটা করে ঠিক করেছে আসমানি কিতাবের উপর আঁকি দেখি হবে তাক দিনের উপর আঁকি দেখি হবে এগুলো শুনতে বাস্তবেই আমরা ততটা পছন্দ করি বা কোনো দিনকে জন্য আদৌ অন্তরে আগ্রহ রয়েছে। । হয় জন্য। আমাদের ইমানকে সর্বপ্রথম পরিশুদ্ধ করা দরকার আমি তো সেজন্য আজকে এই মজলিসের যারা আয়োজন করেছেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করি কারণ পুরানের মধ্যে আল্লাহ নিজে বলছেন সময়গুলো অনর্থক চলে গেলো টিভির সামনে বসলে অনেক কিছু জানতে পারতাম যদি পত্রপত্রিকা পড়তাম অনেক জ্ঞান অর্জন হতো বইপত্র পড়লে অনেক শেখে ফেলতাম আর এখানে এসে সময় বেকার চলে গিয়েছে এরকম এখান থেকে যদি আমি এতটুকু যজ্বা নিয়ে যেতে পারি যে আমাকে আমার বাকি জীবন ইমান এবং আমল সঙ্গে নিয়ে চলতে হবে তাহলে যারা আয়োজন করেছেন তারাও সফল এবং যারা আয়োজন করেছেন তাদের জন্য কেয়ামতের দিন ইনশা আল্লাহ না যাতেও ফিরা হয়ে যাবে সদাকায় জারিয়া হয়ে যাবে এজন্য এরকম মজমার আয়োজন করা এগুলোর জন্য নিজেদেরকে সহযোগিতা করা এখানে যারা আমরা প্রত্যেকে আয়োজন করা যে আরো মানুষরা যেন সত্যের কথা শুনতে পারে কারণ সত্যের কথা যত বেশি আলোচনা হবে তত বেশি সত্যের বিজয় হবে প্রচারেই প্রসার হয় প্রচারে কি হয় প্রসার হয় জাল হাকুয়া হাকাল বাতিল সত্য আসলে মিথ্যা দূর হবে সত্য যদি বিজয়ী হয়ে যায় বেদা সিঁড়ি কুফর এমনি এখান থেকে পালালো এজন্য আশেপাশে আপনাদের মসজিদগুলো আছে আমাদের অনেক কিছুই দান করে দিচ্ছেন রাসুল তাকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার কতটুকু বাকি আছে তো সে বললো একটা রান বাকি আছে বাকি সবই দান করে দিয়েছি রাসুল বলেন না তার সবই বাকি আছে একটা রান ছাড়া মানে কি যেগুলো সেগুলো তো সেগুলো বেকার না যেটা রয়ে গেছে মহব্বত করা এগুলো আমাদের ইমান এজন্য আপনাদের পার্শ্ববর্তী জায়গায় মসজিদ হচ্ছে সেই মসজিদের মধ্যে দান হয়লা করে নিজেরা শরীর থাকা তার নির্মাণ কাজ শেষ করা এরকম মজমার মধ্যেও নিজেদেরকে সাধ্য অনুযায়ী এগুলোকে সহযোগিতা করা নিজেরা পারলে এরকম মচমারা আয়োজন করা এগুলো আমাদের ইমানই দেখত আল্লাহ তালা আমাদের সবাইকে বিষয়গুলো সঠিক ভাবে জানান বোঝান এবং আমলকর তৌফিক দান করুন আমি